আম্মা বাদ। রাহিম আলহামদুলিল্লাহের আমার আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো রোজাদার ব্যক্তি ভুলে পানাহার করলে তার রোজা নষ্ট হবে না রোজাদার ব্যক্তি ভুলে পানাহার করলে তার রোজা নষ্ট হবে না এই ক্ষেত্রে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি সাল্লামি বাহ ইমাম ও কেদা আলী কার্লা সাল্লা সাল্লাম বলেছেন যে কোন রোজাদার ব্যক্তি যদি রোজার অবস্থায় ভুলে খায় বা পান করে তবে সে যেন তার রোজা পূর্ণ করে কেননা তাকে আল্লাহ পান পানাহার করিয়েছেন আল্লাহ তাকে পান করিয়েছেন এবং তাকে খাবার প্রদান করেছেন এই হাদিসটি শহী মুসলিমের মধ্যে দেখতে পারেন একশো হাইফেন হাদিস নম্বর হচ্ছে একশো একাত্তর হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক আর শহী বখারের মধ্যেও এই হাদিসটি দেখতে পারেন হাদিস নম্বর হচ্ছে ছ এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়গুলি আপনাদের সামনেই क्षेपे तुले धरतीम धर्म हमें रहमत धर्म तस्लिम व्यक्तर द्वारा भूलशत क्ज घटे गोट, थे आल्ला जटिलता दूर कर दिए सुतरा रोजादार व्यक्ति भूले गार कर रोजार्ति होते कोकाराफार का प्रयोजन नहीं এই হাদিস দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে শ্রাদ্দনুযায়ী রোজাদার ব্যক্তি নিজের রোজা রক্ষা করার জন্য সতর্ক থাকবে এবং রোজা হতে কোনো সময় গাফিল যেন না হয় তার দিকে খেয়াল রাখবে এই হাদিসের মধ্যে এটাও উপদেশ পাওয়া যাচ্ছে যে মানব জাতির জন্য ইসলাম ধর্মে রয়েছে উদারতা ও উপযোগিতা ভুল ভ্রান্তি পাকড়াও না করার ব্যাপারে যদি তা অবহেলার কারণে না ঘটে থাকে সুতরাং কেউ যদি পানাহার করে তাহলে তার রোজা নষ্ট হবে না পবিত্র কোরআনেও আল্লাহ তালা বলেছেন রব্বানা রাত আনা হে আমাদের প্রভু আমাদেরকে পাকড়াও করিয়েন না যদি আমরা ভুলে যাই বা আমাদের দ্বারা ভুল হয়ে থাকে তো সাহেব মুসলিমের মধ্যে এসছে এই দুয়াটির পর যে আমি তোমাদের দোয়া কবুল করলাম অর্থাৎ আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না আমরা যদি সত্যি ভুলে গিয়ে কোনো কাজ করে আল্লাহর আল্লাহর দয়া সুতরাং বুঝা যাচ্ছে যে ইসলাম ধর্মটি হচ্ছে উদাস ধর্ম সকল জাতির মানব সমাজের জন্য এই ধর্মটি প্রযোজ্য আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক পন্থায় রোজা রাখার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও অবরাকাত